আব্দুর রহমান ইবন আবু বকর সিদ্দিক রদিল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহলাম আয়সা রদিল্লাহ তালাহ্নাকে আমার পেছনে বসিয়ে তান ইম থেকে উমরার এহরাম করিয়া আনার জন্য আমাকে নির্দেশ দিয়েছিলেন